আবু হুরাইরা হ্রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি নবী সাল্লাসাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন মসজিদুল হারাম মসজিদুল রসুল এবং মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মগদিস তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে সালাতের উদ্দেশ্যে হাওদা বাধা যাবে না অর্থাৎ সফর করা যাবে না